প্রতিদান চাই না সুকুর এবং তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো সেইটাও আমি চাই না কিসের তোমার কৃতজ্ঞতা স্বীকার কিসের তোমার থেকে জাজাত হয় নাকি এইগুলো আমি পুরোটাই চাই আল্লাহর থেকে এটা মোহিনদের একটা গোল এই তোমরা যা কিছু খরচ করো না কেন মা খরচ করো মিন্ন যেখান থেকে খরচ করা তোমার যে মাল আছে মাল থেকে তুমি যা খরচ করো নাজার তুমিন আর এই যে মান্ন রয়েছে से मान्य कर मानस कल मान्त करते भलो कथा जाना भलो कथा तो এবং তোমরা তোমাদের মান্য থেকে শপথ থেকে অথবা তোমাদের আর মনে মনে নিয়োগ করতেছেন ভোলাটা গলা চিল্লাই না গোপনে গোপনে নিয়োগ করছেন বসে আছেন এইখানে গোপনে গোপনে নিয়োগ আমি তিন দিনের কাজটা করেই আসবো যেতেই হবে কত দেশ থেকে আলম মনে রাখবেন মানুষের সন্তুষ্টি কাছেন আল্লাহ কিন্তু জানেন মানুষের আলো কথা চাচ্ছেন আল্লাহ কিন্তু জানেন পারিম আল্লাহ হয় আলম আমিন মনে রেখেন জালেন্দের জন্য কোন সাহায্যকারী নেই আপনি গায়ের নামে কিছু করতে যাচ্ছেন বিপথে কিছু করতে যাচ্ছেন আপনি সাহায্য পাবেন না আল্লাহ থেকে সাহায্য রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহর বলে দিয়েছেন সাহায্য বন্ধ তার জন্য সাহায্যকারী নাই আল্লাহ মা বর্ণিত যে মান না আল্লাহ আরো যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য কোনো ধরনের মানলত করে সে যেন অবশ্যই তা অন্য করে আল্লাহর আনুগত্যের মানমত অবশ্যই শিরিক এবং বিরাট মুক্ত হতে হবে आज अबाधता नाफुल मानी मूलको मान से से से करे, नफुल मानी करे, मान्य ওইটা করবেন সেটা করবেন ওই তরিকায় দিবেন সেই তরিকায় বিভ্রান্ত করছে আর সেই নামে উৎসর্গ করতেছে আল্লাহ যদি ওনার মতো হইতো কত চায় না তা আগের চায় না রে আদর্শে বানাতে না নিষিদ্ধ আসি তাহলে সে যেন আল্লাহর অবাধ্য দান না করে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে তাওদের উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের আইনে দান করেন আল্লাহ আমাদের আমলে বরফত দান করেন আল্লাহ আমাদের হায়াতে বরফত দান করেন আল্লাহ আমাদের নিজেকে দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন اللہم نے دعوات کی کاجے بورکو دان کریں اللہم نے دعوات کے شراب کی سی ویدی بے پوک بے پوچھا توفیق دان کریں اللہ قرآن اللہ دا اللہ اللہ و مسننان روبرو طولہ بیچہ علتا ہے کہ توفیق اللہم نے کریں آمین و آخر دعوانا الحمدللہ رب العالمین صل اللہ علیہ وسلم مبارک علیہ محمد و علیہ ورحابی جمعین سبحانک اللہم و, و بحمدک اللہ اشد واللہ الہ الا انتا و تغکرک و السلام و